هو الناصر القير وانا اعوذ بالله من شرور انفسناوام يم سجيات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 সম্মানিত মরুয়ান এবং আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা মুবারক মাস মাহের মোবারক দিন জুমার দিন মোবারক জাগা বাইতুল্লাহ শরীফ বৃহস্পের বাগানে আল্লাহাক আমাদেরকে দুনিয়াবি কাজকাম থেকে মুক্ত রাখি বিশেষ করে গুণার কাম খারাপ কাম আজাবাজে গল্প গুজাব কারো বিগত করা শেকায়ত করা বেহাইয়া পানা উলঙ্গ পানা সর্বোপ্রকার পাপের কাছ থেকে আল্লাহাক আমাদেরকে দূরে রাখি مہربانی کر شرف ہبار تحفی کا نیا کرلین سمر سب محبود دربارے منیبر دربارے معؤلار دربارے اطرے اتل کے کالی ماتھ شکر جانائی الحمدللہ ساتھے ساتھ اللہ تعالی حبیب رسول آکرم شفی آزم سروار دلم حبیبریا اشرافل ہم سید ال مرسلین شفی اول مزنےبین رحمت اللہ আমরা পড়বার পর নির্মুল কিতাব ব্যাংক মেম্বর নির্ভুল কিতাব বাস্তব কিতাব হেদায়েতের কিতাব একমাত্র আফিরিজ কিতাব শরীফরক আহমেদের শেষ পাহারা থেকে সুরাই এখলাস আপনাদের সম্মুখে তালাবাদ করলাম ইনশাআ আল্লাহ তালা সেখান থেকে কথা শুরু করা হতেছে আমাকে আলোচনা আলোচনা করতে বলছেন তরহিদ সম্বন্ধে এই সুরার মধ্যে তহীদের কথা আছে আল্লাহ পাক এক এবং একক আল্লাপাক আরো মুখাফিকি নয় সবাই আল্লাহ পাকের মুখাফিকি আল্লাহ পাকের ছেলে নাই মেয়ে নাই বিবি নাই আব্বা আম্মা নাই বাল বাচ্চা নাই এই কথাটা এখানে আছে এই সুরাকে বলা হয় সুরাত লেখলাস অন্যান্য আয়াতে আল্লাহ পাক যে এক একক এই কথাটা আছে কিন্তু এই সুরের মধ্যে শুধু এই কথাটাই আছে এই জন্য সুরাকের নাম বলা হয় সুরাতুল এখলাস ফিরুভাবে আল্লাহ পাকের একতার সম্বন্ধে বয়ান আছে এই জন্য আল্লাহ পাক নিজে নাম দিলেন সুরাকে সুরাই এখলাস এই সুরাটি হল মক্কি সুরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম উনি এখনো হিজরতের নিয়তে মদিনা শরীফ তশরিফ নেন্নাই মক্কা শরীফ ছিলেন हिजिरतर आगे सूरा इस बला मक्की सूरा सूरा आयात आो सूरा लम्बा सूरा नये सुरार खूब गुरुतपूर्ण किसु फजिलत आबी मोहम्मद मुस्तफा सल्लाम বলছেন আমার যে উম্মদ সুরেস করি গুম যাবে সে খাটি ইমান আমরা মৌতের আগে আমরা কলমা পড়তে চাই কেউ আমাদের কলমা স্মরণ করাই দেয় গুম হল মৌত এই জন্য গুমের আগে এই সুরাটি পড়তে হবে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সব সময় গুম যাবার আগে সে যেন সুরে কাহরুন তেলাবাদ করে সেখানে কথাটা আছে আমি কাফের নয় আমি মোর্শেক নয় কাফের সাথে আমার কোনো সম্পর্ক নাই বেদিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই সুরতুল এত গুরুত্বপূর্ণ সুরা আদি শরীফ আছে যে ব্যক্তি সুরায় একবার তালাবাদ করবে আল্লাফাক ওনাকে দশবারা কোরআন শরীফের সব দিয়ে দিবে সুলসুল কোরআন শহী হাদিস কোরআন শরীফের তিন বাঘের এক বাঘ কোরআন শরীফ আল্লাফাক তহিদের কথা বলছেন এবং আল্লাহ আপা কিছু বিধিবিধান আগের কথা বলছেন এবং আল্লাহা কিছু অতীতের ঘটনা বলছেন তিন বাঘের একবার হল তহিত এই জন্য সেই হিসেবে বলা হয় যে তিশুর এক লাস তালাবাদ করবো আল্লাহ আপা ওনাকে তিন ভাগের একবার তালাবাতের সব দিবে এবং আমাদের শরীর আমাদের নবী মোহাম্মদ মুস্তফা আসাল্লা সাত করেন আমার যে উন্মত দশবার तुरे तुरे बर, बर तो सुरे तुम एखलाश तलाबाद करवा स्वर्ण मणिमुक्ता दिए घर बनाएबाद कर दस बार सुर एलस तलाबाद कर ले स्वर्णमणिमुक्ता दिए एकनाते गर बनाए तीनटी का त्रिश बार ভাটি শরীফে আছে তফ শরীফ না কসিরে আসে আল্লাহ এমাদুদ্দিন তফশরিফ না কসির সমস্ত পৃথিবীতে বিখ্যাত তফসির গ্রহণযোগ্য তফসির সেখানে আসে যে ব্যক্তির সুর এক লাস তেলাবাব করবে প্রতিদিন একশতবার আল্লাহ আপনার পঞ্চাশ বছরের সঙ্গীরা গুনা মাফ করে দিবে খুব গুরুত্বপূর্ণ সুরা সুরাত সুরাত একটি সামান্য ঘটনা আছে যাকে বলা হয় সান এ নজুর ছোট কাফের কাবেদিন মোশেক ইহুদি খ্রিস্টান আমাদের নবীর কাছে আসলেন সাল্লা আল্লাহিসাম আসি বলেন মূর্তি পুজুকেরা যে মোহাম্মদ সাল্লা আলাইসলাম तुम रफ की सन्ने तैयर ना तमार तैयर ना मटिर तैयर ना गैर ना चाँदिक तैयर ता मना पड़े मूर्ति तो गी बनाई बास दी बनाई पाथर दी बनाई मोहम्मद जे आल्ला पता के बोते से आल्ला पा किस तैयारी नोबल स्थान चुप करी बसिए ता मना पड़े मूर्ति तो गसाय बाश है पाथर है मटर है নবল বসে আছেন চিন্তা করতেছেন দেখতেছেন আল্লাহাক আল্লাহাক সাথে সাথে এই সুরান করে দিলেন আল্লাহাক বলেন হুল হু আল্লাহ হু আহাদামুদ আমার নবী সাল্লা আপনি বলে দেন আমি আল্লাহাক এক এবং একক अल्लाह हुई कारोथे कि सब चाह सबा चाहम जन्म कारो अब्बा नलामय लहु कमारकक्षारजिर मेसाल पृथिवी नु सुंदर सूरा আর আল্লাহাক দেখেন প্রত্যেক আবার আয়াত আয়াতে মিল দিসে শেষ হু আল্লাহু আহাদ শেষ কি দাল হুসাম আহাদ আল্লাহাক আপনি পুরান মিলেই ভুললে মনে হচ্ছে এটা একটা ছন্দ কবিতা সদ্য তাহলে খন্ড খন্ড করি করতে মনে হচ্ছে এটা একটা গদ্য আল্লাহ ফিলেছেন যাতে আমার বন্দা আর গান না শুনে আর গান না সেই গা সে যেন আমার কোরআনই পড়তে থাকে আল্লাহফাক গানের সাইতে টুফিগুণ সুন্দর করে কোরআন শরীফ দিলেন সে সাথে আল্লাহ ফিলিয়ে দিলেন আপনি দেখবেন আলিমা সালামা। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اسرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا পৃথিবীতে এত সুন্দর কোন পুস্তুক হইতে পারা না এই জন্য নবুল আস্তাব বলছেন যারা গান শুনে গানের বই দেখে গানের আসরে বসে কোন বাদ দিয়া আমি নবী বললাম সে আমার উন্মত নয় से हार उन्म्मत नय युंदर किताब के बद दिए गान के जगह दिल नबी बल से उन्मत नई जरा कुरान शरीफ के गान परिवर्त्ये जगह दिल ना ता हमार उन्मत होते मशाक सप्ताह प्रति मासे ता गान आसर करत भाई आल्लाक एक आहत मानी हलो एकक हिसाब एक एवं गुण हिसाब एक, एक। आल्लाब्द ওয়াহেদ শব্দ বলছেন কোরআন শরীফে আহাদ বলছেন আল্লাহ বলছেন সমস্ত পৃথিবীর মালিকান ইহুকাল একমাত্র আমি আল্লাহ আমি আমি কাহাত ওয়াহেদ মানি হলো জাত হিসাবে এক আর আহাদ মানি হলো জাত এবং সেফাত দু হিসাবে এক আল্লাহাকের গুণের মধ্যেও কেউ শরিক নাই আল্লাহাকের জাতের মধ্যেও কেউ শরিক নাই बंदा आहत हजरत बेलियावार बोलेते आहत जब जो मारे आहत बानदा नबीरा बानदा रसुलर बंदा जिन्हा बानदा समस्त पृथ्वी गोलान আর কারণ একমাত্র মালিক আমি শরিফ আল্লাহাকার বার করে বুঝছেন অলিল্লাহ সমস্ত পৃথিবীর মালাইকে মালিকানা একমাত্র আমার কোন খাজা বাবা নয় আল্লাহ আবার বুঝছেন ওলিল্লাহ সমস্ত পৃথিবীর একমাত্র মালিকানা একমাত্র মধ্যে আল্লাহ তালা नकल बारा आज के तुम्हारा कथाई आज के तुम्हरा कथाई सबा चूप थी प्रश्न कर उत्तर निजे दीबें मध्य पृथ्वी घूर आंगुले समस्त आंगुले पृथ्वी घूरा अल्लाह एक शब्दी कारो ना ফেরনের দাবি করছে আল্লাহ দাবি করে নাই আল্লাহ সমস্ত যত গুণ আছে যার কাছে কোন দোষ নাই যার কাছে কোনো আই নাই সর্বগুণে গুণী সর্বক্ষমতার মালিক প্রজ্ঞয় যিনি উনি হলেন একমাত্র আল্লাহ যার নাম আবদুল্লাহ তাকে আল্লাহ হাকম মাইস ওনাকে হাকম বলতেন নবেল ইসলাম বলছেন আপনাকে হাকম কেন বলে তো আমি বিচার করি এই জন্য আমাকে হাকম বলে না কাকুম তো আল্লাহ কাকের নাম আপনার ছেলেন আছে ক ছেলে আছে। दा तो अपने बाप आपके हाकम बला बे दुखी आप हाकम बला बे दुखी बंगा के आबदी बला बेया दुखी हमार गोलान इला जाए ফিট হবে কার সাথে আল্লাহের সাথে আমরা সবাই আব্দুল্লাহ। আমরা সবাই আব্দুর রহমান আমরা সবাই আবাদুল্লাহ এই জন্য কোন বন্দাকে আব্দি এই আমার আব্দ কথা বলা হারাম আমাকে আমার বান্দি আমাতুন বলা হারাম আমার বান্দি বলা হারাম এটা আমার বলাম আমার বান্দি তুটুক বলা যাবে আব্দুল ইটা আল্লাহর সাথে খাস আমাতুন বান্দি ইটা আল্লাহ সাথে আল্লাহ তাকে এই নামের সিরিজ করা যাবে এই নামের ইজত এই নামের সম্মান আল্লাহ সোলা আমার বান্দা তুই বার বার আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুই নামটা য আমার নামটা জনার শরীফ আল্লাহ বলেন্লাহ আল্লাহ আল্লাহ এই নামটা তুমি জফ ওয়াজকুরিসমার অব্বিকা সমস্ত পৃথিবীর থেকে সম্পর্ক কাট আমার সাথে সম্পর্ক জোড়াও আমার সাথে সম্পর্ক জোড়াও খুব আজদের শহীদ বলতে হবে মোহাম্মতের শহীদ বলতে হবে ওনারা মাঝে মাঝে বিয়ার সময় পড়তেন বিবাহর সময় কবিতা পড়তেন ছোট ছোট মেয়েরা এবং সাহাবিরা কবিতা পড়তেন কবিতা পড়তে যাইয়া আমাদের নবীন নামে একটা কবিতা আসে যেখানে সিরিক মিশ্রিত আছে। भविष्य लाइन टाइम तुम्हारा का तुम्हारा का असीमित स्थिर आल्ला এই নামটা কাটি দো লাইনটা কাটিয়ে দো কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন ফেরেস্তারা আমার গোলামী করে আমার আবাদত করে নবীরা আমার আবাদত করে কোরআন আল্লাহ তালা বলেন আমার বান্দা ফেরেস্তারা আমার গোলাম নবীরা আমার বান্দা নবীরা আমার গোলাম আমার আব্দ সব নবীরা বলছেন স্তান নিজেও বুঝছেন আমি বান্দা আমি গোলাম নবুল দোয়া করতেন আল্লাহ হুমনি আব্দুক আমি তোমার আমাতিক আমি বান্দির ছেলে গোলাম आई आल्ला गोल्मा बानदी गोलम गोलम गोलम गोलम तुम शादी ओदी तुम्हेंदी खबरदार एकम्र महबूद आल्लाफाक महबूद नाबत तुम्हारा कैमन कर देखा खबरदार आजादा करते আমারে করতে পারবে না কোন গাড়া করতে করতে করতে শেষ তোমরা সেজদা আমারে কেন করবে নাব বসে আসেন এইভাবে ওয়াশ করতেছেন ঠিক এইভাবে হঠাৎ পাহাড়ের থেকে জঙ্গল আসি জঙ্গলের থেকে একটা ওট আসি আমাদের নবীকে শ্রেষ্দা করলেন সাহাবিরা বলেন নবী আমরা কি আপনাকে শ্রেষ্া করব না নবুল আসলাম বলেন কেন করিবা শ্রেষ্ধা আমিও তো করি আল্লাহ পাখের এবাদত আল্লাহ পাখের আমার সম্মান করিবা সম্মান করা এক কথা আবাদত করা আরেক কথা নবুল আসলাম বলছেন খবরদার शेषा करते सम्मान सम्मान कर एक कथाद करा कथा खबरदार तुम्हारा करते গাছে আমাদের নবীকে শ্রদ্ধা করত এটা গাছের সম্মান ওটা আমাদের নবীকে শ্রদ্ধা করত এটা ওটের সম্মান পাথর আমাদের নবীকে সালাম করত আসালাম পাথরে বাসা আমাদের নবীকে সালাম করতেন নবীল ইসলাম বলতেন আমি ছোটবেলা ফাটার সময় গাছে পাথরে সালাম করছে আমি সেগুলো চিনতে পারি আমি যখন বড় হয়েছি আমি সেগুলোকে চিনি ওরা আমাকে সম্মান করত আমাকে সালাম দিত খুব সূক্ষ্ম ব্যাপার তহিদ খুব সূক্ষ্ম ব্যাপার পরে পৃথিবীর কবুল হবে না কাহরেরা মুর্শেকেরা বামপন্থীরা ইহুদিরা খ্রিস্টানেরা তারা কিছু কি না কামল করে না কি বলেন করে না করে কিন্তু কিছু কবুল হবে না কেন তহিদ নাই যে আল্লা পাক সব কিছুকে কাটে দিলেন খুব ছোট্ট একটা সুরা এটা হালেস তহিদের ব্যাপারে এই সুরা বারবার করলে আল্লাহ পাক আপনার কলব আমার কলব ফিট করে দিবে আমি আল্লাহা এক এবং একক আল্লাহ আমি কারো থেকে চাই না সবাই আমার কাছে সবাই আমার কাছে বলেন আসমানেি আল্লাহ মাহবুদ দুজন নাই মাহবুদ দুজন নাই ওর আশ শরীফে যত আয়াতে ওয়াবুদুল্লাহ আছে ওয়াবুদুল্লাহ তার মূল অর্থ আল্লা এবং একক আল্লাহাক এক এবং একক আল্লাহাক এক এবং একক কাহরেরা মুশেকেরা বামপন্থীরা আল্লাহ ফাঁকের এক বললে তাদের মাথা খারাপ হয়েছে তাদের চেহারা ফুটি উঠে তাদের চেহারা খারাপ তারা বলে পুরো পৃথিবীর মালিক একজন কেমন হবে মোহাম্মদ পাগল নাকি মোহাম্মদ পাগল মালিক একজন হায়াতের মালিক একজন রিজিকের মালিক আরেকজন তারা তিনশো ষাট দিনে তিনশো ষাটটা বানাইছে আল্লাহ বলে কোন মূর্তি তো একটা মশামাসিও বানাইতে পারে না এত দুর্বল মূর্তিকে আমার সাথে তোমরা শরীর কেমনে করো তোর কেমনে শরিক করো আল্লাহ থাক এত রাগ আল্লাহাকের এক নামনে মনে করলে আল্লাহ এত রাগ এত নাই গুণা আছে একটা আর কোনো গুনা নাই একটা গুণা থাকার কারণে আল্লাহাক তাকে সিরো কাউ্য যোগে রাখবে সেটা হলো সিরিক গুণা কি গুণা বলেন ल सब नैकामल आल्ला हराम दीजगो आजीवन কত বড় মারাত্মক গুণা কত বড় মারাত্মক আল্লাহাক এক এবং একক ইটা বসে যাবে ইটা বসে যাবে আল্লাহার নিজেও বলছেন তোমরা জিকির করো আমাকে আমি আল্লাপাক তোমার তলবে বসাই দেব তোমাকে তহির বসাই দেবো আর একজন ব্যক্তির एक गुणा नाई सब गुना सीढ़िक गुणा नई सब गुणा अल्लाफा नबी अपम्मे दीबेंगे हर चीज आल्लाफा दुजगे राब ना सोचा कथा नबीर बाप होक नबीर मा हू नबीर ऐले हो नबीर बीबी हो जे होक ना क्या जे बीति सीढ़ी करबेस्त हरान दूज वो माफ ना নবী পর্যন্ত মাপ সাইতে পারবে না মাপ সাইতেও পারবে না ওরা শরীব আল্লাহ তালা বলেন মা কানালিন কোন নবী কোন মুভমেন্ট যেন কোন নবী কোন মুভমেন্ট যেন কোন মোর্শেকের জন্য মারা যাওয়ার পরে আমার কাছে গুণা মাপ না আসা খবরদার মোর্শেক শিরকাল জাহান্নামি শিরকাল জাহান্নামি মোর্শেক আল্লাহাক আমাদেরকে সিড়ি থেকে কুপুরি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন বলেন বলছেন কত কঠোর কথা বলছেন बरदार सीढ़ी करते सीढ़ी कर ले नबी आपके ध्वस करी देव खबर इटा दुई लक्ष चौबीस हजार पैगाम्बर केल्लाह बी ए लक्ष चब्बीस हजार पैगाम्बर कलमा कटा বলছেন <Sess> খবরদারি <Sess> <Sess> <Sess> খবরদারা তোমাদের সাথে সদ ব্যবহার কর্মার পরে এটি মিসকিন গরিব অসহায় তোমার প্রতিবেশী ইমানদার হোক বা ইমানদার না হোক এবং তোমার সফর সাথী এবং তোমার প্রতিবেশী প্রতিবেশী বলা হয় চল্লিশ গড়কে প্রতিবেশী বলা হয় এদের সাথে তুমি সদ ব্যবহার করো প্রথম হলো ওয়া আবুদুল্লাহ আমি আল্লাহকে তুমি এক জানো একক জানো তহিদ গুরুত্বপূর্ণ জিনিস কোরআন শরীফের আয়াত যারা তহিদ আল্লাহ আল্লাহাক বলছে তাদের সমস্ত আবাদতকে আমি আল্লাহ বাতাসে উড়াই দেবো বাতাসে উড়াই দিয়ে ওদেরকে জাহান নামে পৌঁছাই দেব। তহিদ নেয় আর সব কিছু আছে দহির নাই সব কিছু আছে আমি আল্লাহ নাগর আমাদের গুলাকে বাতাসে উড়াই দিয়া আমি যাহার নামে পৌঁছে দেবো দেখবো দেখলাম যে তারা আমার ছেলে আছে বলছে তারা আমার মেয়ে আছে বলছে তারা আমার বিবি আছে বলেই বলছে তারা আমার অংশীদার আছে বলে বলছে আমি আল্লাহ সব আবাদত কে উড়াইয়া ওদের সর্বকাজ আমি আল্লাহ রসুল ওয়ালি আমি শব্দ বলতেছি না রাউস বলা হারাম কোনো বন্দাকে গাউজ বলা শিরি আজম বলা শিরি গাউজ বলা হয় যার কাছে সাহায্য সবাজা তো সাহায্য সাবাজা কার কাছে বলেন সেই জন্য কোন বন্দাকে গাউসুল আজম আব্দুল কাদের বলি গাউসুল আজম এভাবে আমরা হজরত আলী কার রামঝা বলি তো ওদেরকে গাউসুল আজম না বলিয়া আব্দুল কাদিন কেন বলা হবে কিন্তু এমন তো ফাঁকলামি এটা বোকামি কোন বন্দাকে কাসুল আজম বলা হারাম কোন বন্দাকে রব বলা পর্যন্ত হারাম আল্লাহ বলেন রব আলামিন সমস্ত পৃথিবীতে আমি রব খবরদার কোন বন্দাকে রব বলা হারাম রব বলা যাবে না মাওলা বলা যাবে কারণ মাওলা মানি বন্ধু মাওলা মানি বন্ধুর মানি আছে আপনি আমার বন্ধু এই জন্য আপনি আমাকে মাওলা বলতে পারবেন আসল যে রব रब आल्लाफा निजे उपर आल्लाफा रब शब्द व्यवहार कर रब बला हारा को बंदा के रब बला जाए সমস্ত পৃথিবীর প্রতিদিন কামে আসি আমি আল্লাহ কোনদিন বেকার নাই দেখছেন আল্লাহ বলেন কাউকে মারি কাউকে জিন্দা করি দরি গরিব গরিব করি আমি আল্লাহ রাত করি দিন করি আমি আল্লাহ সব সময় কাজ আসি আমি আল্লাহ কোন সময় বেকার নাই बेकार ता आल्लासे आल्लानिवार रोवारे पृथ्वी बानान शुरू करुमारृथि बानान शेष आल्ला সে হইতে এখন বসে আছে কোন কাজ করেন না এদের নাম হলো আহ তারা বলে আল্লাহ এখন বেকার কাজ আসি এক দল আছে তারা বলেছে বালা আর খারাপ বালা এক আল্লাহ খারাপ বানায় আর আল্লাহ ইয়াস্তান আর এহারা তারা দুইটা মানে অগ্নি পুজুক এরা তেরো মো শেখ আল্লাহ বলেন বালো যিনি বানাইছেন খারাপ তিনি বানাইছেন আমরা তো খারদা বাবার কাছে চাই নিল্লা কার কাছে বলেন না সব নবীরা কাছে কোরআন শরীফের আয় আপনি কোরআন শরীফ পড়েন শরীফ আল্লাহ বলছে আমার কোরআন আমার কোরআন পড়লে তোমাকে সোজাপথ দেখা দিবে তৈহিত কোনটা শ্রী কোনটা সুনত কোনটা বেদাত কোনটা আমার কোরআন তোমাকে সব কিছু বুঝে দিবে পরিষ্কার করি কোরআন শরীফ আল্লাহ বলেন আমার কোরআন তোমাকে সোজাপদ দেখা দিবে তৈহিত কোনটা শ্রী কোনটা সূন্যদ কোনটা বেদাত কোনটা আমার কোরআন শরীফ তুমি পর আমার কোরআন শরীফ তুমি পড় পরিষ্কার বোঝা গেল ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক সুখ দু মালিক হয়াতমতের মালিক আমার সবকিছুর মালিক ভালো মন্দর মালিক কে আল্লাহ আর কেউ আর কেউ बी कूठी कूठी कूठी कूठी आब्दुल जिले ने एक सहबी समतुलर कूटी कूठी सहबी एक नबीर समतल रही भरवे सब আল্লাহাক বলছেন আর সে নবীরা কানতেছে কার কাছে বলেন আল্লাহের কাছে সব নবীরা ইউসুফ নবী আল্লাহকে দরবারে কান দেন আমি ইউসুফ নবীকে মুসলমান অবস্থায় মত দিবেন আমাকে কাফের বানাই আমার বেননা ও আলহিকিনী বিশ্বালীন আমি ইউসুফ নবী কার দ্রেশা তার নি রাখেন দু ঠাকুর আল্লাহকে দরবারে একটা ছেলে আমার নবুতের যেন ও আর এস হইতে পারে ইব্রাহিম নবী কান্দেন রি হাবিল আল্লাহ সুসন্তান দেন তৈলে বোঝা গেল সন্তান দেওয়ার কে। আমাদের নবীর কাছে আম্মাজন আয়সা বলতেছেন একদিন এ রসুল আল্লাহ সাল্লাহাম আমার তো বেশি মহব্বত আপনি আমারে করেন আমার প্যাট তো ছেলেও নাই মেয়েও নাই কোন ছেলে মেয়ে তো আমার প্যাট থেকে নাই নবুল ইসলাম বলো আমার আয়সা আমারও তো আশা তোমার প্যাট থেকে ছেলে বেলে হোক কিন্তু আইসারের সন্তান দেওয়ার মালিক তো আমি না সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক তো আমার আল্লাহ কোরআন শরীম আল্লাহাক বলছেন ইহা বলি আমি আল্লাহ তালা মেয়ে আমি আল্লাহাক ছেলে দি আমি আল্লাহাক জাকে সাই ছেলে দি মেয়ে দি আমি আল্লাহাক সাই জনমের মতন নিঃসন্তান আমাদের নবুল ইসলামের সব ছেলেগুলা ছেলেগুলো উনি দুধ খাইত কোয়াল্লাফাক আমার ছেলে দুধ খাইত দুধের বয়সও তো পূরণ হয় নাই আপনি জান্নাতে দুধের বয়সটা পূরণ করে দিয়ে কান্দে নবী কি চাইছে ছেলেগুলা মরে যাক দেখ আমাদের নবী চাইছে কান্দে সাহাবিরে বলে কেন কান্দেন। দেন আল্লাবাকে নবী বলে কেন কানব না যে ব্যক্তির শোকের পানি নাই সেই ব্যক্তি বদবক্ত মাথায় হাত মারা গুণা কপালে হাত মারা গুণা চুল দেওয়াটা গুনা, বুকে হাত মারাটা গুনা জামায় ফাঁড়া ফোলাটা গুণা কিন্তু শোকের পানি না থাকলে মসিবতে সেই ব্যক্তি বদবক্ত সে ব্যক্তি বদভক্ত নবুল ইসলামের সব গুলা মারা গেল সব ছেলে নবীর সব ছেলে মরে যাওয়া কত বড় কঠোর কথা এটা জা মারা গেছেন আমাদের নবির হাতে রদি আল্লাহাল আমাদের আম্মা যান তখন জানাজার নামাজ ফরজ হয় নাই বিবি মারা গেছে জানাজার নামা ফরজ হয় নাই আদি সে আসছেন নবুল বিবি কবরে রাখছে বিবির গায়ে হাত দেওয়া যায় না কিন্তু কাপ হাত দেওয়া যা সবাই আমার থেকে নবীকে বলতেছে নবী কোরআন শরীফের আই হাত আরে মুশকিল মুশকিল যে কি বলবো আল্লাহ কিছু সংখ্যক আলেমেরা কোরআন শরীফ দিয়ে ওয়াস করে না দিয়ে না করে না কাঙ্গাল আমার কাছে আল্লাহা বলছে আমার কাছে চাও নবী আমার কাছে এলেন চাও আমি আল্লাহাকে জান তোমার এলেনটা বাড়াই দি নবী আল্লাহটা ফাইসা আল্লাহ আমাকে হালাল দেন আমাকে সুস্থ রাখবেন আল্লাহাক আমাকে আপনি কোনো অসুস্থ দিবেন না আপনি আমার মধ্যে নূর দেন মধ্যে নূর দেন হাতের মধ্যে নূর দেন পায়ের মধ্যে নূর দেন যেন আসতে না পারে জাল আইনি আল্লাহ হুম্ম জাল আইনি নৌরা অফি সমস্রি নৌরা অফি তাহাতি নৌরা অফি আমি আল্লাহ আমাকে অন্ধকার রাখবেন না আমার দেন বলছে আমার আয়সা চ আল্লাহর কাছে চ আল্লাহ পদ্মাতা চাইলে খুশি যা চাইলে খুশি যা আল্লাহ করেন যে ব্যক্তি আমার কাছে চাই না আমি আল্লাহ পাক তার উপরে নারাজ হই আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই চাও আল্লাহ কাছে চাও বলেতাম চাইছে জঙ্গে বদর হবে আল্লাহ আমরা মানুষ কম আমাদের সাইটে খানা নাই আমাদের তলবান নাই আমাদের গোড়া নাই আল্লাহফাক আমরা বালু জমিনে আসি বালু জমিনের মধ্যে পাটি কেনা আপনি সাহায্য করবেন বাস আল্লাহ দোয়া কবুল করলেন কানতে কানতে কানতে কানতে কানতে চাদর পড়ে গেল নবীর গায়ে থেকে মাটির চাদর পড়ি গেল আবু বকর সিদ্ধাই না কোনো অসুবিধা নাই এবং তুফান হইলো ওদের সময় তো তাবুগুলা চলে গেল এবং প্রত্যেকটা সাহাবি একটা একটা ডোরা একটা একটা হাজার হাজার গরিমতের মাল পাইয়া দণি হইয়া গেল। তিনশো হলো জন ওরা হলো এক হাজার দেখলাম আসতে ওখান দি ওখানে থাকতে দিয়ে আসতে দেখলাম এক জায়গাতে আহারে কবর আছে। এবং সেদ্ধা করতেছে সেখানে কাঁদতেছে কেন কেন আল্লাহাদ বলেন अल्लाह हुई कारो थे चाहते हैं सबा हमारे चाहते अल्लाहकार जमजमकुआर पानी फरें कि दुआ फरिरा তিনটা দোয়া করি আল্লাহাক আমাকে শাফা দিয়ে দিও আয় আল্লাহবাক আমাকে আলেম দিয়ে দিও আল্লাহবাক আমাকে তুমি রিজিক দিয়ে দিও আয় আল্লাহবাক তুমি আমার নেকামল গুলা কবুল করে দিও দেখেছি কার কাছে কার কাছে বলেন না আল্লাহর কাছে তাহ্লাফাক বলেছে আমার কাছে চাও কোরআন শরীফ আল্লাহ তালা বলেন আমার বন্দা মাকে ডাক ইয়া রহমান ইয়ার্লাহ তুমি আমাকে দ আমার একশোটা নাম আছে এক কম একশোটা যে বন্দা তোর যে নামটা সুন্দর লাগে ওই নামে তুই আমার কাছে চা ওই নামে তুই আমাকে চামার নাম আছে বোধ সব নামগুলো সুন্দর আল্লাহ আমার সব নাম সুন্দর নাম সব নাম সুন্দর তুই আমার নাম শরীফের আল্লাহ বলেন আমি আল্লাহের সুন্দর সুন্দর নাম আছে আমার নামা তুই আমাকে ডাক ও খাদা বাবা আমাকে ছেলে দেন সঙ্গে সঙ্গে ইমান শেষ ও নবী আমাকে ছেলে দেন সঙ্গে সঙ্গে বলেন না ইমান শেষ ওই ছেলে দেন মেয়ে দেন পরীক্ষার সঙ্গে সঙ্গে মূর্তির থেকে সাওয়া যে কথা ওদের থেকে সওয়া বলেন না সেই কথা সাওয়া যাবে না জিন্দা থাকলে আপনি একটু আমার পক্ষে দোয়া করিলেন আপনি একটু আমার পক্ষে হইয়া দোয়া করিলেন আপনি একটু দোয়া করিলেন আমার পক্ষে হইয়া লক্ষ লক্ষাই দোয়া করেন আমার ছেলে হোক আমার মেয়ে হোক আমার দন হোক এটু দোয়া করেন এটা দোয়া করিতে আমাদের নবুল জুমার কোদ্দা পরে এখন বৃষ্টি হচ্ছে না কয়েকদিন বৃষ্টি হচ্ছে না এক গ্রাম মানুষ বেয়া যদ দোয়া কর বৃষ্টি হচ্ছে না আমরা মরি যাই াম বলেন বলেন জুমান নামাজ পরিশ্বাস করতে না করতে সমস্ত রাস্তাঘাট বৃষ্টি আসে গেল আমাদের স্বাস্থ্য বেজি গেল আমাদের পর্যন্ত আমরা ডুবি গেলাম বৃষ্টিতে যদি চাইছে কার কাছে বলেন না এই বেয়াদপটা আবার আছে এই মোহাম্মদ কি দোয়া করছ এখন তো সবগুলো বাকি যাবোই বৃষ্টি দিয়ে না পাহাড়ে দিয়েন নদীর মধ্যে দিয়েন জঙ্গলে দিয়েন যাতে আমাদের কোনো ক্ষতি না হয় আশেপাশে বৃষ্টি দিয়ে আমাদের উপরে আর বৃষ্টি দিয়েন না সাহাবিরা বলেন নামাজ পড়ি বের হলাম সমস্ত আকাশ পরিষ্কার হয়ে গেল জোতার লেজ সিঁড়ি গেল সামান্য যিনি সিঁড়ি গেল তুমি মা বুধ হিসাবে আমি তোমার মা হিসাবে আমার কাছে আমার কাছে চাও জোতার লেজ তোমার সিঁড়ি গেল লেজ সিঁড়ি গেছে আমরা ওরে হটাবো নবুল আসলাম বলো খবরদার আমার কাছে সাহায্য সাওয়া যাবে না সাহায্য সাওয়া যাবে যে আল্লাহাকের কাছে গাউসুল আজম হলো যে আল্লাহা গাউসুল আজমকে বলেন না আল্লাহা আমার কাছে সাহায্য সভা যাবে না খবরদার আমি হলাম বান্দা সম্মানিত বন্দা আমি দোয়া করতে পারবো আমার কাছে সাহায্য চাইতে পারিবে না খবরদার খবরদার আল্লাহ আল্লাহাক বারবার করি বলছেন নবুল ইসলাম বারবার করি বলছেন আল্লাহুসলামান আমি আল্লাহ কারো থেকে চাই না সবাই আমার কাছে আল্লাহ আল্লাহাকের কাছে অলিদা চাইছে আল্লাহ ফাকের কাছে সমস্ত আল্লাহ আল্লাহাকের কাছে চাইতেছে যারা কাফের মোর্শেক বেদিন এরা তো আন্তর্জাতিক গাদা আন্তর্জাতিক দেখু যে মূর্তিকে তারা আল্লাহের সঙ্গে শরিক করে আসায্য কথা আল্লাহ বলতে পারে না সেই মূর্তিকে তারা আমার সঙ্গে শরিক করে তারা কত গাধা এই জন্য বলছেন যত কাফের যত মোস্যাক দুনিয়া আছে এরা হলো আন্তর্জাতিক গাধা আন্তর্জাতিক বলুন না গাঁদা আন্তর্জাতিক বোকা কোরআন শরিম আল্লাহ তাল্লাহ বলছেন আলা আল্লা হুম হুম তোমরা সাবধান হও সাবধান হও এক লম্বর গাদা এক লম্বর বোকা হল দুনিয়াতে কাপড়া আমার সাথে মূর্তি অংশীদার বানা সেদা মূর্তিরে করে আমি আল্লাহ মূর্তিকে জাহান নামে দেবো তাকেও জাহান নামে দেবো মূর্তিকে জাহান নামে দেবো তাকেও জাহান নামে দেব মূর্তিও জাহান নামে তারও জাহান নামে আমরা যে মূর্তি সুযুক নয় আমরা তো আল্লাহকে শ্রদ্ধা করি আলহামদুলিল্লাহ বল দৌলত বহুত বড় দৌলত তহিতরে দৌলত বহুত বহুত বড় দৌলত বহুত বড় দৌলত আল্লাহাক এত রাগ আল্লাহ সারা অন্য কাউকে শ্রদ্ধা করলে অন্য কাউকে আল্লাহ আল্লাহ বলেন ও মূর্তি পুজোকেরা তোমরা জাহান্নামি ও মূর্তি তারা মনে করছে মূর্তি জান্নাতে নিয়ে যাবে মূর্তি খোদা কোন খোদা জান্নাতে আমি আল্লাহ একটু চাই মূর্তিও জাহার নামি মূর্তি পুজোক ও জাহার নামি নামি বন্ধ জাহান নামি কোরআন শরীফের ওরা ব্যথা হবে আরে খোদা মনে করি বুঝা করছিলাম ইয়ে খোদা হুদয় না খোদাকে হুদয় না আল্লাহ রাগ করি আল্লাহাক সূর্যকে দুজকে দিবে আল্লাহ ভাই চাঁদকে দুজকে দিবে আল্লাহাক যাহার নাম দিবে রাগ করি কেন যারা সূর্য শ্রেদ্ধা করছে ওদেরকে দেখাবে সূর্য শ্রেদ্ধা করে আমাকে আর তুই করলি সূর্যরে শ্রদ্ধা করে আমাকে আর তুই করলি চাঁদকে তারা করে আমাকে আর তুই করলি তারবারে কোরআন শরীফ আল্লাহ তালা বলেন আর শানুয়াল কামারু বিহান সূর্য এবং চন্দ্র আমার হিসাব মতে চলে তারা তাদের হিসাব মতে চলতে পারে না আমি আল্লাহ পাঠকে শ্রদ্ধা করে সূর্যকে শ্রদ্ধা করবে যারা চন্দ্রকে শ্রদ্ধা করবে যারা তারকাকে শ্রদ্ধা করবে যারা ওদের মনে ব্যথা দেওয়ার জন্য আল্লাহকে সূর্যক জাহান নামে দিবে চাপ করাহান নামে দিবে তার নামী মূর্তি পুজো জাহার নামি তো ওই সমস্ত বন্ধরও জাহান নামি আর বন্ধ মুড়িদেরও জাহান নামী সন্দ সারা সন্দ নাই যদি কথা বলি থাকে আমাকে আমাকে তো বন্ধ জাহান নামি না মুড়ি যেখানে কোরআন আছে যেখানে হাদিস আছে সেখানে যুক্তি কিসের পৃথিবীর কোন হাদিসে পৃথিবীর কোন কিতাবে সরকারি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা রাত্রে দিনে সকাল সন্ধ্যা পৃথিবীর কোন কিতাবে সারী মহাজের মক্কাবাসী মদিনাবাসী জীবনে যে কোনো একদিন রাস্তা রাস্তাঘাটে শহরে বন্দরে নবীর ঘরে জীবনে নবীকে সেদ্ধা করছে কোন প্রমাণ এই পৃথিবীতে ক দিতে পারবেন তাই আর কোন কথা আছে যার কপালে হেদায়ত নাই সে আল্লাহ পাকের নবীকে দেখল হেদায়ত নাই যার কপলে নাই মেজবানির বাড়ির গেল তার কপালে গোস্ত নাই যার কপালে পানি নাই ওই বাদ্র মাসে সবার কুকুর পানি করে আর তার কুকুরে পানি সুকনা সুকনা নবীর গোড়া হয়ে হেদায়ত নাই যার কপলে নাই আর আমরা আল্লাহ পাকের নবীর থেকে হাজার হাজার মাইল দূরে আমরা ইমানদার হয়ে গেছি আল্লাহাক তবিক গেলেন আলহামদুলিল্লাহ দায়ত নবীর ছেলে পাবে না হেদায়ত নবীর মেয়ে পাবে না হেদায়ত নবীর বিবি পাবে না হেদায়ত পাবে আমি আল্লাহ যদি হেদায়ত দিই দেখেন যদি আমি দিই কোরআন শরীফ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ ফালকে হেদায়ত দিই সে হেদায়ত माल परेश चा सब सी बड़ा मत हलो हेदाय দিলি কলা দিলি বিস্কুট দিলি তো যদি একটা মশা নিয়ে যা তো মশা একটা মুড়ি নিয়ে গেল মূর্তি মানা করতে পারে তুই এত দুর্বল বন্দা তুই পূজা করলি তো তোকে দুজোকে নি কারে তুমি قران شریف را یاد قران شریف الله تعالی بولن ذریبا ما سالوم فاستمعوا لا ان الذين تدعون من دون الله لن زبابا لا يقلق زببا ولا يجتاعوا واين يسلبهم زبب شاي الله يستنقذهم منه دعوا الطالب والمطلوب ما قدر الله حق قدره الله জাহান নামে দেব কেননা যে মাদার পূজা করে সুস্থ আগে আপনার শহরে দুগুলো মানুষ এই দোয়া করেন আল্লাহ যেন ইসলামী হুকুমত বাংলাদেশে পরিপূর্ণ আনিতে আমিন করেন যেন কোন না লাগে সম্মান এবং তোমরা কোন গাছ থাকলে গাছ খাইটবে না গাছে জিকির করে সম্মান সম্মান জিন্দা থাকতে সম্মান মারা গেল এবং কবরের ফারে জুতা দিয়ে হাঁটা হারাম কবর উপরে জোতা দিয়ে মুড়ি দেওয়া কলা দেওয়া বিস্কুট দেওয়া যে কথা কবরের মধ্যে মশারি দেওয়া মোমবাতি দেওয়া টাকা দেওয়া পোসা দেওয়া গালিশা দেওয়া একই কথা আর কোনো বেশ কম নাই কোনো সেখানে কেন কাঁদব সেখানেও কেন কানব আল্লাহ বারবার করি বলেন বারবার করি বলেন আমার আমার কাছে কান্দ আমার কাছে কান্দ আমার কাছে কান্দ একবার দিবেন না বারবার করি বলছেন কথা খাজা বাবা আমাকে একটু সাগরের থেকে বাসান সাথে সাথে ইন্দান নষ্ট সাথে সাথে কি বলবো নাম তো করলে ফিটনা লাগে আমি কেসেদের শুনছি এক বুড়ি বলে কাঁদতে বুড়ি তুমি কেন কাঁদ আমার এখানে মধ্যে লঞ্চ আমার ছেলে বিলে পরিবার সব মারা গেছে আমার স্বামী সহ কাঁদতেছি তখন বলে আব্দুল কালি বলে সেখানে বসে গেল বসে গেলি বসে যাওয়ার পরে আল্লাহ আকারে বলছি এদেরকে আনি দেন এখন নৌকা সহ এরা জিন্দা হইয়া গেল আল্লাহর কসম আমি আমার কানে শুনছি যদি নামটা বলি ভূমি করবেন আপনার আকিদে এখন উল্টি যাবে কেয়ামত কাইম নাম বললে আমি এখন নাম বললে কেয়ামত কাইম এখন যাদেরকে আপনারা পিসি পিসে হাঁটেন যাদেরকে হাঁটিয়ে দেন যাদের পিছিয়ে দেন আল্লাহ দেরি ইমানের তো বাড়িন্দা সেখানে শেষ ওর শরীফের আয়াদ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যখন চাই কোন মুহূর্ত লাগে না এক সে কেন্দ্রে ওই সুরে আছি না শেষ এটা বলেন না একটা শব্দর মত নুন পেশ কুন তো সেই মধ্যে লেগছে কুন এই শব্দটা বলতে হয় না অর্থাৎ আমি আল্লাহ ইচ্ছা করতেই সাথে সাথে বস্তুটা হয়ে যা যদি আমি আল্লাহ বলতে একটা শব্দ করতেই সাথে সাথে ইটা হয়ে যতিভক্তি দেখে আমরা অলির ভক্তি আমরা অলির ভক্তি অতিভক্তি সৌর লক্ষণ শৈতান আমার কথা কইলে সেখানে মহব্বত করবো হাতিয়ে হাদিয়া তোহা তো আল্লাহকে নবী পাইতেন হকথা বললে হাদিয়া তোহা কমাশে হকথা না বললে দুনিয়া তো ফালতু কথা বোঝেন নাই আল্লাহাকে নবীর সামনে সুন্দরী মেয়েও ছিল কমলা আপেল লেবুও ছিল আল্লাহকে কত হাদিয়া ছিল সব সব কাকা আল্লাপাক এক এবং একক মূর্তি সৈদ্য গোষ্ঠীকে শেষ করো সৈ্য গোষ্ঠী কিছু ছেলে আছে কোন আমল না থাকলো আল্লাহ তহিতের কারণ আল্লাহ ব্যস্ত দেবে কেন তুমি শহীদ মিজারের মধ্যে ফুলের মালা কেন দিবে তুমি কি মূর্তি ফুঁজুক তুমি কি হিন্দু কোরআন খোল আয়াত করবি অর্থ কবি তোর পক্ষতে কোনো কথা নকি সরা তোর কাঞ্ছা জুরি নামাই তো আপনাদেরও দোষ আছে আমাদের নবীর কাছে পত্র লেখছে ক মহম্মদ তুমি অর্ধেক আরব দেশের নবী আর আমি অর্ধেক আরব দেশের নবী যারা বাহক নবুল বলছেন नतून नतून इसम संगीत हम नाच गजल नाटक देशी विदेशी तेलवाज माहिओ कैसे प्रजोजनार अंगीकार नहीं इसलमी कैसेट विधान इसलमी कैसेट विधान ऊनपंच शाही जामे मस्जिद मार्केट तला, अंदर द्वितीयलांदरकिल्ला चट्टग्राम